কিছু গান আন্দোলিত করে মানব হৃদয় কিছু সুর হৃদয় ক্যানভাসে তুলির আঁচর কেটে যায় সেই ছবির আলোকৃষ্টিতে আলোকিত হয় সারা বিশ্ব ভাবাবেগে আন্দোলিত করে মমিনের অন্তর সেই সুর তো কোনো সাধারণ সুর নয় যা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের জন্য উৎসর্গিত বন্ধুরা সে স্বর্গীয় সুরের লালনকারী জাতীয় সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাশের কিশোর শিল্পীদের এবারের পরিবেশনা তুলির আচর